আবু হুরাইরা রদে আল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন একবার সালাতে রিকামত দেয়া হয়ে গেছে লোকেরা তাদের কাতার সোজা করে নিয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বেরিয়ে আসলেন এবং সামনে এগিয়ে গেলেন তখন তার উপর গোসল ফরজ ছিল তিনি বললেন তোমরা নিজ নিজ জায়গায় অপেক্ষা করো অতপর তিনি ফিরে গেলেন এবং গোসল করলেন অতপর ফিরে আসলেন তখন তার মাথা হতে পানি টপটপ করে পড়ছিল অতপর সবাইকে নিয়ে সালাত আদায় করলেন